وَلَا تَكُونُوكَ الَّتِي نَقَضَتْ غَزْلَهَا مِنْ بَعْدِ قُوَّةٍ أَنْكَاثًا تَتَّخِذُونَ أَيْمَانَكُمْ تَتَّخِذُونَ أَيْمَانَكُمْ دَخَلًا بَيْنَكُمْ أَنْ تَكُونَ أُمَّةٌ هِيَ أَرْبَى مِنْ أُمَّةٌ أَرْتُمْ رَشَيْمْ عَرِيْرْمُ طَحِيُونَا যে তার পাকানো সুতো শক্ত করে পাকানোর পর টুকরো টুকরো করে ফেলে তোমরা তোমাদের উপর অঙ্গিকারকে নিজেদের মধ্যে প্রতারণা হিসেবে গ্রহণ করছ যে এক দল অপর দলের চেয়ে বড় হবে সুরা আন আয়াদ বিরানব্বই জুরাইজ আসুদ্দি এবং ইবেন কাসিরের মতে এখানে মক্কার এক পাগল মহিলার কথা বলা হচ্ছে কারো মতে তার নাম রায়তা বিনতে আমর আমের ইবেন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 কিন্তু একটি দল ছাড়া যারা হল মিন কাজেই আপনিও সেই দলের অন্তর্ভুক্ত হবার চেষ্টা করুন যারা মুমিন আজ থেকে পরিকল্পনা শুরু করুন ঈদের পর কি করবেন না হলে শয়তান আপনাকে ধোকায় ফেলবে রমাদানের পর প্রতিদিন কিছু কোরআনের আয়াত পড়ুন আজই দৃঢ় করুন যে করেই হোক রোজ এতটুকু কোরআন পরব কখনোই ছাড়ব না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 ता तर पालनकर्कमिन आयात साठ यही आयात नाजिल हार पर आई आनला रसुलसा कर लें अच्छा आयाते मद खाए चूरी कर पापी कथा कि बला हम रसुल्लाम उत्तर दिले ना ये बला हमसे से सब बंदार कथा जा रहा सालाद आदाय रोजा राखे दान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 तार आंतरिकता सन्देहर को अवकाश थे ना तारो ऐसे दुआ करल्ला कबुल कर हे अल्लाह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 আপনাকে অনেক এবং আপনি যত যাই করুন না কেন কখনোই তার প্রতি কারণ আল্লাহ আপনাকে এত দিয়েছেন এত দিয়েছেন যে আপনার কল্পনার বাইরে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 একটা পবিত্র অন্তর নিয়ে একে বিদায় জানানো আমরা ইবাদাতের ক্ষেত্রে অন্তর পবিত্র রাখার ব্যাপারে আলোচনা করেছি কিন্তু একই সাথে অন্য ভাই বোনদেরও প্রতি আমাদের অন্তর পবিত্র রাখতে হবে আবুহ রায়রা রাজিয়াল আলহ থেকে বর্ণিত আল্লাহ রসুল্লাহ আলহ্লাম বলেছেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার মানুষের আমলসমূহ আল্লাহ তায়ালার কাছে পেশ করা হয় যারা আল্লাহ তায়াল্লার সাথে কাউকে শরিক করে না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 জিনু নোবির অলি ইহনি লীন সব পূনবিলম রানীন সব পূনিল الرحيم আর তাদের পর যারা এসেছে তারা বললো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 তাদের জন্য কথা বলেন তাহলে আপনারা রক্ষা নেই আল্লাহ শত্রুদের জন্য কোমল দরদে হওয়া এবং লাহ ইহে বিশ্বাসীদের জন্য তর্জন করা এটা মুমিনদের বৈশিষ্ট্যের বিপরীত যা আল্লাহ তালা সুরা মাইলাই মোমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন তারা মুসলমানদের প্রতি সদয় এবং কাফেরদের প্রতি কঠোর সুফিয়া নিবেন হুসাইন বলেন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 তিনি ভাবছিলেন আল্লা রসুল দাউসদেরকে বদ করবেন আর দাউস গোপ্র ধ্বংস হয়ে যাবে কিন্তু তাকে অবাক করে দিয়ে মানবতার জন্য হাত তুলে দোয়া করলেন বললেন হে আল্লাহ দাউসদেরকে হেদায়েত করুন এবং তাদেরকে আমার নিকট প্রেরণ করুন আল্লাহ নবীজি সম্পর্কে বলেছেন ইল্লা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 কোরআনে আল ওালিদ ইবেন মোগিরা কে ভীতি প্রদর্শন করে বলেনি ও মন খো তুদ ও তুল হু মারমু দি নু أن মজী কাল ইন্ন হু ক্যাল আনি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 আমি তাকে নিদারুন যন্ত্রণা সম্মুখীন করব সুরা আল মুতাসির আয়াত ১১ থেকে ১৭। ক্রাইসরা যখন আল্লাহ রসুলের নামে যেমন পারছিল মিথ্যা বলে বেড়াচ্ছিল তখন এই ওয়ালিদিবেন মগিরাই লোকদেরকে জড়ো করে রসুল্লাহ নামে কোন কথাটা ছড়ালে মানুষের কাছে তাকে অগ্রহণযোগ্য করে তোলা যায় তা ঠিক করে অথচ এই ওয়ালিদিবেন মগিরার ঘরেই জন্ম হল আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদ রিয়াল্লাহ আনহুর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 আর কিছু মানুষ আছে যারা কুৎসা হিংসা এবং বিদ্বেষের উদ্দেশ্যে নিজেদের জীবনকে শেষ করে দেয় এ ধরনের মানুষ অন্তরে বিদ্দেশ পুষে রাখে কাজটা তাকুয়া বিরোধী এর মানে হল আপনি রমাদানের তাকোয়া অর্জন করতে পারেননি ইবনে আসাকির রাহেমাহুল্লাহ একদিন বলেছিলেন তোমরা আলেমদের গোস্তকে ভয় করো। অর্থাৎ তাদের নিন্দা করো না তাদের ব্যাপারে বাজে কথা বলো না এবং তাদের নামে মিথ্যা রটিও না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 একেবারে খাঁটি মোরতাদ তারা নিজেদের ইসলাম ত্যাগের কথা নিজেরাই ঘোষণা করেছে এমন কি কিছু লোক নিজেদের হিন্দু বলে দাবি করেছে নোংরা ও কলসিত হৃদয় আপনাকে একসময়ে অনেক মারাত্মক দিকে নিয়ে যেতে পারে সুতরাং অন্তরের এই রোগ পরিষ্কার করে ফেলুন অন্তরের বিদ্বেষ ধুয়ে মুছে পরিষ্কার করে নিন একবার রসুল্লা সাল্লামের কাছে এক লোককে ধরে আনা হলো। লোকটা মদ খেয়েছিল তারা তাকে দৌর্রা মারল সেই লোক আবার খেল আবারও তাকে ধরে এনে মারা দৌর এরকম বারবার হতেই থাকল এক সাহাবির বলে আল্লাহ তোমাকে লাঞ্চিত করুক রসুল্লাহ সাল্লাম বললেন এভাবে না। তোমার ভাইয়ের চাইতে শয়তানকে বেশি সাহায্য করোনা সে তো আল্লাহর উপর ইমান এনেছে সে একজন মুসলিম হ্যাঁ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 আপনারা সবাই হয়তো শয়েখ ইবেন তাইমিয়া রহমাহুল্লার কথা শুনে থাকবেন আপনারা কি জানেন ইবেন তাইমিয়ার কি ধরনের শত্রু ছিল তার শত্রুরা ছিল গভীর এবং মারাত্মক মারাত্মকবিদাতে লিপ্ত লোকেরা আকিদা এবং তাওহিদ সংক্রান্ত বিভিন্ন ইসলামিক ইস্যুতে তার নীতি ও আদর্শের কারণে শাসকেরা এমনকি মুসলিম আলেমরা পর্যন্ত তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল কুনেছিল ইবেন তাইমিয়ার বিরুদ্ধে এত লোক কেন লেগেছিল তিনি তো কোনোদিন বিয়ে করেননি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 বইটা অনুবাদ করা আছে কিনা বলতে পারছি না বইটা হল মাদারিস আসালেকিন এবং বইটা লিখেছেন শেখ ইবনুল কাইম রহেমাহুল্লা তিনি ছিলেন শেখ ইবনে তাইমিয়ার ছাত্র তিনি বলেন আমি ইবনে তাইমিয়ার মতো আর কাউকে দেখিনি তিনি কখনও তার শত্রুদের অভিশাপ দেননি ইবনুল কাইম বলেন আমি একবার তার কাছে একটা সুসংবাদ জানাতে গিয়েছিলাম তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কি খবর এনেছ হে ইউম আমি তাকে বললাম যে তার খুব বড় একজন শত্রু মারা গেছে তার এই খবরটা দিতে গিয়ে খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন কিন্তু ইবনে তাইমিয়া এই খবরটা শোনার সাথে সাথে বললেন ইন্নালাহি ওয়াঈন মুসলিমদের মৃত্যু কখনো সুসংবাদ হতে পারে না ইবনুল কাইম বলেন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 তারা ইবনে তাইমিয়াকে এত ভালোবাসত আর সম্মানের চোখে দেখতো কেননা তিনি ছিলেন একজন শত্রু রমাদান চলে যাচ্ছে তাই চলুন আমরা ভুলে যাই আর ক্ষমা করে দেই ইবনে তাইমিয়ার একজন ছাত্র একবার আশ্তস করে বলেছিলেন ইবনে তাইমিয়া শত্রুদের সাথে যে আচরণ করেছেন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 আর যদি সেই ব্যক্তি হয় এমন কেউ যাকে আপনি বছরের পর বছর সাহায্য করে আসছেন আর সে এখন আপনার একেবারে কাছের একজনের ব্যাপারে খারাপ কথা বলছে কেমন লাগবে আপনার মিস্তা এবং উৎসাহ হল এমন একজন সে ছিল অত্যন্ত গরিব আবু বকর রাজিয়াল্লাহ আনহু তাকে প্রতি মাসে সাহায্য করতেন আল্লাহর ইচ্ছায় আবু বকরের সাহায্য লোকটির সংসার চলত যখন লোকেরা আয়সা রাজ্লাহ আনহাকে অপবাদ দিল তখন এই লোক মা আয়সার নামে বাজে কথা ছড়ালো। যার কারণে আবু বকর রাজিয়াল্লাহ আনহু তাকে সাহায্য দেয়া বন্ধ করে দিলেন কিছুদিন পর পরিস্থিতি ঠান্ডা হয়ে এলো আল্লাহ আয়সা রাদু আনহার পবিত্রতার ঘোষণা দিয়ে কোরআনে আয়াত নাজিল করলেন আর এরপর বিশেষভাবে আবু বকর রদিয়াল্লাহ আনহুকে নিয়ে কোরআনে এই আয়াতটি নাজিল হয় উলু ফুম সি ঐ তু উলি উর্বলম সী أَلَا ও ফুলে ফাহু অবর্লাহু কুম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 শেষে আমি এটাই বলবো যে আপনি যদি চান আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক তাহলে আপনিও মানুষকে ক্ষমা করে দিন আপনার রমাদনও এভাবেই শেষ করুন মানুষকে ক্ষমা করে দিয়ে আর আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা নিয়ে আবুবর রাজিয়াল্লা আনহু বলেন ওয়াল্লাহি হে আমার রব আমি তোমার ক্ষমাকে ভালোবাসি এরপর তিনি সেই লোকটির কাছে যান এবং তাকে আবার সাহায্য করতে শুরু করলেন সেই লোকের কাছে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 ওসলিল সঈদিন মহমদ ও আলআ ওসাবি ওসলম আলহামদুলিল্লা الله وبركاته